সাইফ ইবনু ইয়াজিদ রাজু বলেন আমার খালা আমাকে নিয়ে নবী সাল্লাহ আলাইস্লামের নিকট উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ রসুল আমার ভাগিনা অসুস্থ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার মাথায় হাত বুলালেন এবং বরকতের দোয়া করলেন অতপর অজু করলেন আমি তার অজুর অবশিষ্ট পানি পান করলাম তারপর তার পেছনে দাঁড়ালাম তখন আমি তার উভয় কাঁধের মধ্যস্থলে নতের মোহর দেখতে পেলাম যা ছিল পর্দার ঘুণটির মতো